MBC 뉴스 박진주입니다. লদুলিল্লা اللهم بارك على محمد طريقا سجدها ورسلهم أرجالهم كثيرا إن شاء واتقوا الله الذي تشاء بالنبد والأرحام إن الله كان عليكم رقيبا يا أجل الذين آمنوا اتقوا الله يحوظوا قولا سبيلا يشلح لكم ومن نجا بالله ها الرسول صلى الله عليه وسلم কথা uh, বলা uh. উপকারী হওয়ার জন্য একটা সত্য হচ্ছি একটা হিসাব কিতাব লাগানো বলবো নেস্যার কোনো কিছুই নেই বললেই সব শুনলেই সব মহাসভার খুব দাঁত এক দরকার আছে দিলের অবস্থা খুব আছে সময় দিলের অবস্থা এত সুখ থাকে রহমতুল্লাহ আজাতের মধ্যে অনেক সুক্ষ সুক্ষ বিষয় পাওয়া যাবে দিল তেমাকে খোরাক যারা যাদের ওনার কিতাব খুব আগ্রহের সাথে পড়বে এটাই সবার সময় সুযোগ থাকলে তো পড়বে পড়াশুরু করলে তা সাহিত্যের স্বাদ খুব বেশি নাই অন্তত সাহিত্য আছে সাহিত্য বিচার করি সাহিত্য কিন্তু তো সাহিত্যের সব রঙের সাথে অপ্যস্থান আমরা যেই সাহিত্য সাহিত্য মনে করে সাহিত্যের আসল সাহিত্যবোধ আজকাল এই দেশে তারা পাকিস্তান হিন্দুস্তানের ছাত্রদের মধ্যে কিন্তু যদি যে এলবি তাহিক ওখানে আছে ওটার সাথে অল আছে এরকম যারা ওরা এলবি ফায়দা নেওয়ার আমাদেরকে শহর দিয়েছে কথা বলেছেন যে আমি এখনো নিয়মিত বাবা মেতাবাত তোমরা এটা কৃষ্ণ মানুষের সাথে শাসন এটা আমার খুব উপদেশ এবং প্রায় বলতে সাথে একটা বক্তেছেন জ্ঞান আহরণ করবা জ্ঞান আহরণের স্বাদ উপভোগ করবা এত সুন্দর সুন্দর কথা পড়তে ভালো লাগে এত কথা পেয়ে কথা তো লজ্জা ছাত্র যদিও একটা লম্বা সময় ছাত্র বা তারপরে অল্প সময় তো রক চিনতে পারেন রকমের ভাই আছেন বাংলা হয় না সুন্দর শুধু নলেজ নিবো ওখান থেকে শুধু কিছু তাত্ত্বিক কথা নিয়ে নিব কিছু মুক্তা নিয়ে নিব এই জন্য যা পড়বো ওটা দিয়ে আমল সংশোধন করার জন্য এই সতর্ক করার পর সাপটা কমে গেছে এই এই ধরনের সূক্ষ্ম বিষয় থাকে শাহেখ আব্দুল আমন্ত্রিক লেগেছেন মনে হয়তো অনেক অনেক প্রতিভা ছিল ওনার একটা দিক হল বড় ওয়াইজ ছিল এবং বড় ছিল হৃদয় ছিল কালকে হুজুরের ওয়াজ এই খুশিদের আজকে ঘুমে হয়তো ভালো কথা গোয়াদের প্রতি আগ্রহ আগে থেকে এরকম আগ্রহ নিয়ে ঠিক আমার ভাষাটা মনে নেই মর্মটা মোটামুটি এরকম একটা উপভোগ করার বিষয় হিসাবে সুন্দর সুন্দর কথা শুনবো লজ্জির যে সুদ এবং যেই আকর্ষণ কথাতে সব আওয়াজ তো আর না তো তো আওয়াজ খুব যাবে যাই হোক পার্থক্য আছে না নিজেই কষ্ট মনে করে উপভোগ করলে হবে এবং দেমাগের খোরাক বানাতে হবে নিজের আমল আপনার একটা জিনিস আছে বড়রা কেউ হুকুম করলে তুমি বড় আলাদা দেয় দেখো আমরা এটাকে খুব হুকুম দুদিক থেকেই নাই একদিক থেকে নাই আমি হুকুমের অপেক্ষায় বসে আছি আমাকে নিয়ে আমাদের তো ইসলামী মাজারিস ইসলাহি ফুটবল এগুলো সব ওনার গুরুত্বের হুকুমে করা একটা তো হলো হুকুম ব্যাপকভাবে হুকুম দিয়ে দেওয়া চলে সবচেয়ে বেশি ফায়দা হলো বিশেষ বিশেষ নগদ নগদ মাসিক উর্দু পত্রিকা উর্দু মাসিক অনেকে বলেছে আলবা লাগে তো মার্বেল কোরআন ছবি মারা ঘুর পড়ানো লাগে কোরআনার কথা পত্রিকা থাকলে তো ভালো কিন্তু ওরা সবাই ওনার ছাত্র তাই সুযোগ দেওয়া পর্যন্ত বাইরে এই কথা ছিল হুকুমের ওনারা গুরুত্ব দিতেন জন্য আমি নিচ থেকে দিলে তাকাদা আসলো এখন এই তাকা না আল্লাহকে রাজি খুশি করার কথা কিসের ভিত্তিতে আসলো সবসময় তো আর বোঝা যায় না ধরা যায় না বলে দিয়েছেন আমি আল্লাহ এই এই ঝামেলাগুলো থেকে বাঁচা যায় হুকুম করেছেন এই সাহেবের বললাম হলো আমি আজকে ধরুন পড়ে এখন বলতে হবে শেষ হয়ে গেছে কালকে থেকে ওটা কিছু শোনো আর আসলে পরে আমরা ইসলাম আছে মহাভারত মহাশড়া মহাসড়াটা আগে পড়ুন তারপরে বিষয় na no. আল্লা আল্লাহ নকর্ত অর্জনের জন্য আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এটা মরম মর্ম অনুধাবন করেও যদি জিটি করতে থাকে তাহলে নিজের জন্য ইমান বলেছিলেন চল্লিশ দিন করো না চল্লিশ দিন করিকির করে আল্লাহ আল্লাহাম আল্লাহ নিয়ামত জিকির করলেই তার হজন্তে ইবরাহিম আল্লাহু আকবার তো fikre ache jikirer jonno roshni korte korte korte hajante vitallo Allahu Akbar Subhanallahi jikire boshechhi fikrir kotha to korchi Allah ke dekhiye korchi আমার রব আপনি এসব কিছু উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেননি আমি যেন আপনার দেশে আপনাকে চল আপনার প্রতি আমার বিমান হয় এবং ওই সৃষ্টি অনেক সবচেয়ে বড় ফায়দা হলো আমি আমাকে দিতে চাচ্ছেন কিন্তু আমি তো দিতে পারছি আমি তো এখান থেকে যে ইমানের শক্তি অর্জন করব আপনার দেখে দেখে আমার ইমানই তারাপ্কি হতে থাকবে আপনার এবাজতের মধ্যে আমি আপনার দিকের মধ্যে আমি নিমগ্ন হয়ে আমি অনেক আপনি মেহরবানি করে আমাকে দূরত্ব রাখতে হবে জমানে বের হচ্ছে বারবার এই কথা আসছে বারবার কথা আসছে সঙ্গে ঝিকির হতে ঝিকিরে বসলে আমার জীবনটা কি দেখুক আল্লাহ ইবাদত কি হচ্ছে এখলা সবাইত কি হচ্ছে এত নিজের মনে কতক্ষণ কালিমার দিকে দিল কতক্ষণ দেখছে যে আসলে আমি তো টাকাটা না দেখ মামলা মুসনে ন আমার দৃষ্টিতে আল্লাহর কুদর আল্লাহর আজমল এটাই সব থাকবে একটা এই চোখের বাস্তবতা কালিমার দিকের মধ্যে পড়তে করতে দোয়া করছেন আপনি ছাড়া আর কোনো কিছু আমার নজর নাই দৃষ্টির সৌন্দর্য আমাকে দান করেন এমন দৃষ্টি দান করেন আপনাকে দেখছি আর বাকি সব দেখছি তবে সব কিছুর ভিতর দিয়ে যেন আপনাকে দেখতে পায় আপনার ক্ষুদ্রত অনুধাবন করতে পারে উপলব্ধি আপনার রহমত আপনার দয়া উপলব্ধি করতে পারে আপনার টা করো তোমরা এখানে পড়ছি ঘোর রাতে যদি এসতে হয় দিকিরের নিদাম করে দি তাই দিকির করবা এমনি করবো যখন সময় করো তাও মাঝখানে সহি সহি পাগলের মতো জিকির করা যাবে নাগলের মতো আদিস পড়েছে বলো আদিসের এবার বলতে হবে কি আরে হাত তার আগেরটা কি হ্যাঁ একটা হলে আপনি পাগলের করছেন এই তো মানুষ পাগল বলার আগে আপনি পাগল হয়ে যাচ্ছেন আপনাকে তো পাগল হতে বলেনি দিকির সাথে করো অকারের সাথে করো এবং দিকিরের কালীমাটা সাথে আদায় করো না দিকির মধ্যে মগ্ন হয়ে যাবে দেখাবো পাগলের একটা ইয়ে হলো সে দেখাবো আশেপাশে কি কে আসলো কে বলো কাগুলো তুলনা দিকিরের যখন হয়ে যায় অনিচ্ছায় মানে একটু জিকির করছে তো সে একবারই পুরা দিল হাজির রেখে আল্লাহকে হাজির নাজির মনে করে যখন দিকির করছে তখন কাছে না দেখছ না কোনো আওয়াজ হলো না যে জানে না এই লোকটাকে লোকটাকে যে এই দেখছে তো আর সন্দেহ হবে লোকটাকে পালনই কথা বলছিম মানুষ আমরা দেখেছি আমার ভাগিনার দাদা আব্দুল রফিক তহের দাদা নুরুজ্জামান বাড়ির পাশে দেখলাম প্রথমে ফজরের পরার পর দেওয়া হতো দোয়ার পর ওনার জীবনে জীবনযাকি হয় যে কৃষ্টিমায় মস্ক হয় কৃষ্টিমায় মস্কের পরে আবার মাসনুর দোয়াগুলো তারপরে এখন যারা যাওয়ার যাবে সবাই কোরআন একসাথে সব দাওরা থেকে নিয়ে মুক্তি পর্যন্ত ছাত্র এই মস্কতে সবাই মস্কের পরে এরপরে আবার মশ দোয়ার মস্ক কোন সময় দোয়া কোনো ডিমস্ত করা যায় খাওয়ার শুরুতে দোয়া করিতে হয় দশনের দোয়া হয় শোয়ার সময় দোয়া হয় সব শেষে তো আবার দিন আবার আরেক দোয়া শুরু শেষ হলে তারপরে গিয়ে নাস্তা করলেন তারপরে একটু মতলা করলেন বা বেশি সম্ভব চাষের নামত দেখাতে করতে পারে তাহার যুক্ত দিন দিকে কোনো সব কাজার আছে কিনা ব্যাপার আমাদের জানা নেই ঘরের কোনো তো এই যে উনি সময় লম্বা যেদিন লম্বা হয়ে যেত সেদিন আর বেহস হয়ে যায় একদিন অর্থাৎ মসজিদে মোতালা করার জন্য গেলাম মসজিদ জানে দক্ষিণের সে আমি গেলাম এখন ওই কাছে ওখানে মনে হয় কাছ পড়ে যাবে মনে হয় পাওয়া ত হয়ে যাচ্ছে যোজানোর একটা আনলা সহজে করে না আটকা থেকে অনেক জোরে টান দিতে ওটা অনেক জোরে টান দিলাম অনেক আওয়াজ হয়েছে ওই আওয়াজের পরে দেখি যারা চিনে না ওরা যদি এই অবস্থা না গেছে দেখে এখন যারা শুরু থেকেই পাগলামি শুরু করে দিকের শুরু থেকেই পাগলামি না সহি শুদ্ধ দিকের শব্দটা উচ্চারণ করছে বিকট আওয়াজ যেটাকে কোরআন স্পষ্ট ভাষায় নিশ্চিত করে দিয়েছে দু নাল যাহারিমিনাল পাব চিৎকার করবে না চিৎকারের নিচে চিৎকারের নিচের স্তরে উঁচু আওয়াজ করো করো কিন্তু জোর কোনটা অপেক্ষা কম আওয়াজ করছে মাইক চালু করে দিচ্ছে এটা ধারি দিকিট তুমি এমন ভাবে মাথার ইয়ে করা শুরু করছি শুরু হয়ে এরকম একজন দেখলে তো বলবে পাগলাম এটা তো তুমি পাগলামি করলা তো বলে না যে পাগলামি করেনা প্রতি গুরুত্ব দেওয়া অল্প পরিমাণে হল সবাই নিজের সময়সূচির মধ্যে কর্মসূচির মধ্যে দাখিল করা আছে আমি করতে চাই দেখছি তাও না আর একা এখন খাইতে ভালো লাগছে এগুলো চিন্তার সীমাবদ্ধতা তোমার প্রয়োজন তুমি খেয়ে দো দিকে তাকিয়ে খেয়ে কারোজন আশেপাশ থেকে দেখছে আসলে দেখছে না ওর আর কাজ নাই সে তার কাজে আছে হয়তো কাউ দেখে কোনো সময় কিন্তু এমনি সাধারণত এটা তো ঠিক না আমার অনেক সময় নামাজ রুকু করি না তো আমার মনে হয় আশেপাশে থেকে দেখছে কাউ আমার রুকু ঠিক হচ্ছে এরকম মনে হয় আসলে কে দেখবে আর কাজ নেয় মানুষের আচ্ছা দেখলে দেখো দেখো আমি তারে দেখানোর জন্য রুকু করবো কেন আমি তো এখন আল্লাহর আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার রুকুটা দেখো ঠিক হচ্ছে গিয়ে গোলরে মাপ ধরে দিবাকে বলবো আল্লাহ দেখলে দেখলো তোমার কি আসা যাক তোমার সবাই আমলের ক্ষেত্রে এটা চিন্তা করবো না যে আমাকে কেউ দেখছে আর ওইজনের সামনে কেমন বলবো ঠিক খাওয়ার জরুরতের সঙ্গে যেমন তোমার খোঁজা লেগেছে তুমি নিজের দিকে তাকিয়ে খেয়ে না জিসিমের খরাক দাও না কলমের খরাক দাও কোনো কিছুর খোঁকে দাও না মাত্র অসহান